ইবনে উমার রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম এরশাদ করেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল কথা সাক্ষ্য প্রদান করা সালাদ কায়েম করা জাকাত আদায় করা হাজ সম্পাদন করা এবং রমজানের সিয়াম ব্রত পালন করা